নিশ্চয় হিজরের বাসিন্দারা মুরসালিমদেরকে পয়গম্বরদেরকে মিথ্যারোপ করেছে আল হিজর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 আমি তাদেরকে নিজের নিদর্শনাবলি দিয়েছি অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ সুবাহ ওয়াকানুয়ান হিতুন মিনাল জিবালী বুয়ুতন আমিন তারা পাহাড়ে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 এ কারণে আল্লাহ প্রশ্ন করছেন তোমরা কি মনে করো যে তোমরা এখানে নিরাপদে থাকবে প্রশ্ন এবং সামুজাতির ঘটনা সেই সমস্ত ব্যক্তি বা জাতির জন্য শিক্ষণীয় যারা আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে যাদের অন্তর থেকে আল্লাহর আজবের ভয় আল্লাহর পাকড়াবের ভয় চলে যায় একজন মানুষ হিসেবে আমরা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করছি কখনই আমাদেরকে আল্লাহর আজব থেকে নিজেদের নিরাপদ মনে করা উচিত নয় সবসময় আমাদের অন্তরে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 এবং আমাদের অন্তরে ভয় কাজ করা উচিত যে কোনো কারণে আল্লাহ আমাদেরকে আজাবে পাকড়াও করতে পারেন তারা কি আল্লাহর পাকড়াবের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে তারা কি আল্লাহর পাকরাবের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে বস্তুত আল্লাহর পাকড়াবের ভয় থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে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 আদ জাতির পরবর্তীতে যে জাতি দুনিয়াতে প্রদর্শিত হয়েছিল সামুদ জাতি এই জাতিটিও ছিল দুনিয়াবী দালানকোঠা ইমারতের সভ্যতায় সভ্য একটি জাতি কিন্তু মানুষ হিসাবে তারা কেমন ছিল সভ্য নাকি অসভ্য তারা ছিল চূড়ান্ত পথভ্রষ্ট মূর্তিপূজক মুশরিক এবং দুর্নীতিবাজ একটি জাতি বলেছেন।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 অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না অনর্থ সৃষ্টি করেন সালেহাম যে ভাষায় তার জাতিকে দাওয়াত দিয়েছেন আমরা কুরআনের মাধ্যমে দেখতে পাই হুবহু সেই একই ভাষায় দাওয়াত দিয়েছেন তার পূর্বের আম্বিয়া আলহমাস্লাম সাইদিনা নু আলাহাম এবং হুদ আলাহাম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 প্রত্যেক নবী তার লোকেদেরকে তাওদের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে সংশোধিত হতে উৎসাহিত করেছেন তবা ইস্তিকফারি দিকে আহ্বান করেছেন সুতরাং এটাই ছিলাম সম্পর্কে আমরা কিছুটা জেনে নি তিনি ছিলেন একজন যুবক এবং একই সাথে তিনি ছিলেন খুবই বুদ্ধিমান বিচক্ষণ এবং শক্তিশালী আলাহিসাম তিনি ছিলেন তার সমাজের হাই ক্লাসের একজন সদস্য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 যে না يعبد اباءنا واننا في তোমার কাছে আমাদের অনেক বড় আশা ছিল আমাদের বাপ দাদারা যা পূজা করত তুমি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করছো কিন্তু যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ আমাদের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 প্রতিটি কাজে যুক্তি বুদ্ধি এবং বিচার বিশ্লেষণ নিয়ে চিন্তা করছেন তার সমস্ত চিন্তা চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে যায় যখন তার সামনে চলে আসে ধর্ম শয়তান যেন এই সমস্ত ব্যক্তিদেরকে বলে পরিবর্তনের কোনো দরকার নেই দিন বদলের কোন দরকার নেই তোমার এই ভুল ধর্মের উপরেই তুমি অটল ঠাকো কেননা এটাই তো তোমার হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি আল্লাহ সুবাহ এই কারণে বলছেন বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি এই পথের পথিক এবং আমরা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 তুমি তো নিঃসন্দেহে জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতই একজন মানুষ আর কিছু নাও সুতরাং তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোন একটা নিদর্শন হাজির করো সাল্লাহ আলাহিসকে তারা বলল তাদের জন্য একটি প্রমাণ নিদর্শন হাজির করতে হবে তারা যে ধরনের নিদর্শন দেখার ইচ্ছা পোষণ করবে সেটাই আলাহ কাছে চাইবেন যেন সেই নিদর্শনই তাদের সামনে হাজির করা হয় অর্থাৎ মোদি যা বাছাই করার একটি সুযোগ সাল্লাহ আলাহিস্লামের জাতি সামুদ্জাতিকে দেওয়া হয়েছিল যেটা অন্য কোন জাতিকে এর আগে দেওয়া হয়নি সামুজাতি তারা পাহাড় কেটে পাথর কেটে বিভিন্ন ধরনের প্রাসাদ ইত্যাদি নির্মাণ করত সঙ্গা সালে সালামকে বলল তুমি কি ওই পাথরটি দেখতে পাচ্ছ আমরা চাই তুমি সেই পাথর কেটে সেখান থেকে একটি জীবন্ত উট বের করে নিয়ে আসবে আমরা চাই তুমি সেই পাথর থেকে একটি জীবন্ত উঠ বের করে নিয়ে আসবে কঠিন পাথর থেকে একটা জীবন্ত উটের জন্ম দাও যদি তুমি সত্যি আল্লাহর প্রবী হয়ে থাকো দরি তুমি সত্যবাদী হয়ে করলেন তারা যে বিষয়টি দেখার আবদার করেছে পূরণ করার জন্য তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক আল্লাহ যে বস্তুতে রুহ সঞ্চার করে তাকে জীবিত করতে পারেন আমরা জানি সাইদিনা মুসা সেই ঘটনাটি যেখানে মুসা হাতে একটি লাঠি ছিল একটি লাঠি একটি জ্বরবস্তু কিন্তু আল্লাহ যখন সেই লাঠিতে সেই লাঠিতে প্রাণ ফুঁকে দিলেন মুহূর্তের মধ্যে সেই লাঠিটি হয়ে গেল একটি ভয়ঙ্কর দর্শন বিরাট আকৃতির জীবন্তসাপার জন্য এ বিষয়ে কোন পার্থক্য নেই এ তিনি একটি মৃত বস্তুতে জীবন ফুঁকে দিবেন নাকি একটি জীবিত কোষের মধ্যে জীবন ফুকে দিবেন আল্লাহ কাছে উভয়টাই খুবই সহজ আল্লাহ মহম্ম তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক তিনি হচ্ছেন জীবনদাতা মানুষ হিসেবে একটি জীবিত কোষ থেকে একটি জীবিত কোষ থেকে প্রাণ সৃষ্টি হবে এটাই স্বাভাবিক খুবই সহজ একটি বিষয় আলোচনা শুধু বলবেন কুন ফাইকুন হয়ে যাও এবং এটা হয়ে যাবে সাম জাতির লোকেরা ছিল সেই পাথরের দিকে পাথরটিতে কম্পন সৃষ্টি হলো।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 সাল্লাম বললেন এই উষ্টি এই উঠনি এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য রয়েছে পানি পানের পালা নির্দিষ্ট এক একদিনের তোমরা একে কোনো কষ্ট দিও না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 এভাবে তারা কুয়া থেকে পানি সংগ্রহ করছিল কিন্তু এর মধ্যেই সামুজাতির ভেতরে ভেতরে একটা গোপন ষড়যন্ত্র একটি ষড়যন্ত্র শুরু করল তারা চাইল এই উঠনি কে হত্যা করবে ক্ষতি করা নয় স্পর্শ করা নয় সরাসরি তারা এটাকে হত্যা করে ফেলবে অথচ তাদেরকে তাদের নবী সালেহাম সাবধান করে দিয়ে বলেছিলেন ক্ষতি করার উদ্দেশ্যে যেন কেউ এই উঠনিকে স্পর্শও না করে অথচ তারা কিনা চক্রান্ত করলো এই উঠনিকে হত্যা করে ফেলবে যারা এই পরিকল্পনা করেছিল তারা ছিল মাত্র নয় জনতলা আর সেই শহরে ছিল নয় জন ব্যক্তি যারা দেশে গণ্ডগোল সৃষ্টি করত এবং যারা শান্তি স্থাপন করত না সুতরাং থেকে দেখা যাচ্ছে সেই মাদায়নের বা সালে আল্লাহ সালামের শহরে সামুদ্রাতিক বসতিতে মাত্র নয় জন ব্যক্তি ছিল যারা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 ইতস্তত বোধ করতে লাগল কারণ আমরা বলেছি এই উঠনিটি ছিল বিশাল আকৃতির এরকম একটি পরিস্থিতিতে তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল ব্যক্তি সবচেয়ে খারাপ সবচেয়ে অবাধ্য ব্যক্তিটি সে এগিয়ে আসল এবং সে তার তরবারি দিয়ে উটনির সামনের পায়ে আঘাত করা শুরু করল এবং এটাকে বলা হয়ে থাকে আকর এরপর উটনিটি মাটিতে পড়ে গেল তখন তারা সবাই মিলে সেটাকে তরবারি দিয়ে আক্রমণ করল এবং খণ্ডবিখণ্ড করে হত্যা করল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 এই নয় জনের মধ্যে শুধুমাত্র একজনই সাহস করেছিল উটনি কে আঘাত করার জন্য এবং যখন উঠনি মাটিতে পরে গিয়েছিল তারা একে টুকরো টুকরো করে তার হত্যা করেছিল অতঃপর তারা উষ্ণটিকে হত্যা করল রবের আদেশকে অমান্য করল তারা বলল হে সালে আস সেই বিষয় যা দিয়ে যদি তুমি সত্যি রাসুল হয়ে থাকো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই অবাধ্য সামুদাতি তার উটনিটিকে হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং দম্ভ ভরে তার আলোচনায় তাদের আদেশকে অমান্য করেছে এবং অধ্যত্তের সুরে অহংকারের সাথে সালে সাল্লামকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে হে সালে তুমি যদি সত্যি আল্লাহনবী হয়ে থাকো। তাহলে যে অমঙ্গলের ভয় আমাদেরকে দেখিয়েছিলে সেটা নিয়ে আসো দেখি তোমার যে উঠনি সেটা এখন মরে পড়ে আছে যদি পারো আমাদের উপর আজাব নিয়ে আসো যার হুমকি আমাদেরকে দিয়েছিলে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কিছু করে দেখাও। সেই দুষ্কৃতিশীল ব্যক্তিরা শুধুমাত্র এই ধরনের অহংকারী অধ্যত্তপূর্ণ কথা বলেই খান্ত হয়নি তারা আরও পরিকল্পনা করল রাতের বেলা তারা সবাই মিলে হামলা করবে এবং সালেহ আলাও তারা হত্যা করবে এবং শুধু সালে আল্লাম নয় সাথে তার সমস্ত পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে যেন প্রতিশোধ নেওয়ার মতিষ্ট না থাকে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 সুতরাং তারা পরিকল্পনা করল সালেহাম এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং পরবর্তীতে এই হত্যার কথা তারা অস্বীকার করবে এবং মানুষদেরকে বলবে আমরা তো সেখানে উপস্থিত ছিলাম না সালেহাম এই ঘটনার পর উটনিটিকে হত্যা করার পর সামুদাতীয় বসতি থেকে তিনি বের হয়ে আসলেন এবং তার জাতিকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়ে বললেন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 তাদের উপর কোনো না। রাতের বেলা তারা একজন অপরজনের সাথে উপহাস করতে তামাশা করতে শুরু করল এবং বলল দেখ কত বড় মৃত্যুক সে তিনদিনের ওয়াদা দিয়েছিল তিন দিন শেষ হয়ে গেছে অথচ আজবের কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না রাতের বেলা সমুদ্রটির লোকেরা বিদ্রুপ করে তামাশা করে এরপর ঘুমাতে গেল নিরাপদে আমি নিন পরবর্তী দিন ভোরবেলা আল্লাহমতাল্লাহ বলছেন আঘাত আনল আল্লাহমতাল্লাহ তাদের নিকট এক ভয়ানক মারাত্মক শব্দকে প্রেরণ করেছিলেন ঠিক চতুর্থ দিন সকালবেলা একেবারে ডেড বরাবর তা নিশ্চিন্ত মনে ঘুমাতে গিয়েছিল শক্ত কঠিন পাথর কেটে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 আল্লাহ মহামতালার পাকড়াও থেকে তারা নিরাপদ হয়ে গেছে অথচ আলাহ তাদেরকে ধ্বংস করেছেন এক প্রচন্ড মারাত্মক শব্দ দিয়ে এমন এক জোরালো শব্দ ভয়ঙ্কর শব্দ তরঙ্গ আল্লাহ তাদের উপর প্রেরণ করেছেন যা ছিল প্রচণ্ড ভীতিকর এবং এতটাই জোরালো যে তাদের পায়ের নীচের মাটিকে আলাহ মহামতাল্লাহ কাঁপিয়ে দিয়েছিলেন এই আধুনিক জ্ঞানবিজ্ঞানের যুগে এসে বর্তমানে মানুষ জানতে পেরেছে এই তরঙ্গ সাউন্ড সাউন্ডওয়েবের শক্তি সম্পর্কে যার কারণে এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা চলছে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 বলছেন আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের কে পাকড়াও করল ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে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 তারা পরিকল্পনা করছিল আল্লাহ সুহান তিনিও পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা ছিল প্রকাশ্য আর আল্লা সুবহামতা পরিকল্পনা ছিল গোপন যেটা একমাত্র আল্লাহ তহ কেউ জানেন না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 এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি প্রথম স্টেপটি নিয়েছিল যখন সে উটনি সামনের পাগুলোকে তরবারি দিয়ে কেটে দিয়েছিল নয়জন মিলে পুরো জাতি নয় শুধুমাত্র নয়জন জন মিলে সালেহ সালামের উটনিকে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন করেছিল এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন সরাসরি প্রথমে তরবারি দিয়ে একঘাত করল পরবর্তীতে নয়জন মিলে কাজটিকে শেষ করলো। কিন্তু বিপরীতে ধ্বংস করে দেয়া হলো সম্পূর্ণ সামুদ্রাটিকে কেন এবং কিভাবে আল্লাহাদা কুরআ জানিয়েছেন কেবলমাত্র নয় জনের অপকর্মের জন্য সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে তারা সবাই বাকি লোকেরা তারাও এই দুষ্কর্ম সম্পর্কে জানত কিন্তু কেউ এই কাজে বাধা দেওয়ার কোনো নয় জনের বিপরীতে সম্পূর্ণ জাতি তারা ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু এরপরও তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করে আসছিল তারা ভেবেছিল যে যার মতো খাওয়া দাওয়া করবে পানাহার করবে স্বামী মিলিত হবে ঘুমাবে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 বা শয়তানের দলের পক্ষ অবলম্বনকারী একটি ব্যক্তি বর্তমানে চলছে পশ্চিমা বিশ্ব ন্যাটো বাহিনী এবং আমেরিকা যার নেতৃত্ব রয়েছে তারা মিলে মুসলিমদের যান এবং মাল তাদের সম্পদকে আজকে বিনষ্ট করছে শিশু নারীদেরকে হত্যা করা হচ্ছে বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে জনসাধারণের আজকে যান মাল কোনো কিছুরই কোন নিরাপত্তা নেই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 পান করছি খাওয়া দাওয়া ঘুমাচ্ছি এটাই হচ্ছে আমাদের জীবন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন আর যারা কাফের তারা ভোগ বিলাসে মত থাকে এবং চতুষ্প জন্তুর মত আহার করে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এটাই হচ্ছে সাধারণ মানুষদের অবস্থা অল্প কিছু লোক যারা পৃথিবীতে ফাসাদ এবং ফিটনেস সৃষ্টিকারের জন্য দায়ী থাকে যাদেরকে বলা হয়ে থাকে আলমালা আমরা আমাদের আলোচনায় আলমালা নিয়ে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা করেছি এবং আল্লাহ তিনি আলমালাদের সম্পর্কে বিভিন্ন বলেছেন। আলমালা হচ্ছে তারা যারা নৌ আলা সাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল আলমালা হচ্ছে তারা যারা হুদ আলাহিস্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং আমরা দেখতে পাই একইভাবে সাইদিনা সালে আলাহ সাল্লামের দাওয়াতকে যারা অস্বীকার করেছে তারাও ছিল আলমালা আলমালা হচ্ছে গোত্রপ্রধান এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা সমাজের নেতা এবং সর্দার গোছের ব্যক্তিরা সাধারণ মানুষেরা তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজের অন্যান্যরা তারা এই কাজে বাধা দেওয়ার কোন প্রয়োজন অনুভব করেনি এই কারণে যখন আল্লাহ মহাত্মার রাজা বাসল তারা সবাই সেই শাস্তির মধ্যে পড়ে গেল এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে সেটা হচ্ছে।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 অতপর আমার আজাব যখন উপস্থিত হল তখন আমি চলে এবং তার সাথে ইমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করেছি উদ্ধার করেছি সেই দিনের অপমান থেকে নিশ্চয় তোমার রব তিনি সর্বশক্তিমান সর্বিমান পরাকালী আজাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ধরনের জানতে পারি। সেই জাতিগুলোর মধ্যে সামুজাতির ধ্বংস হওয়ার ঘটনা আলোচনা করার মাধ্যমে তিনটি জাতি আলোচনা আমরা সম্পন্ন করেছি কম মেনু আদ এবং তৃতীয় আজকে জানালাম সামুদাতির ঘটনা ইনশাআল্লাহ সামনে আমরা জানব কম এসেব ও মেলুত এবং ফেরাউনের বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা সুরাহ আলোসু মোহতাল এই ছয়টি জাতির ঘটনাকে আলোচনা করেছেন কিভাবে আলোসু মোহতালার প্রেরিত আম্বিয়াদের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং পরবর্তীতে কিভাবে আলসু মোহামতালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই বিষয়গুলো আলোচনা করার পর সুরাহুদের শেষ দিকে আলাসু মহামতাল্লাহ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে উপহার দিয়েছেন আলো সময় বলছেন জৈন মিনহুম ও কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন ব্যক্তিরা এমন ব্যক্তিরাশীল ব্যক্তিরা কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত হ্যাঁ তবে মুষ্টিময় কিছু লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি আর পাপিষ্ঠরা তারা তো ছিল ভোগবিলাস মত যার সামগ্রীও তাদেরকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল আসলে তার ছিল মহা অপরাধী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 এবং যে সমস্ত মুষ্টিময় লোকেরা তারা অন্যায় কাজে বাধা প্রদান করেছিলেন যখন রাজা এসেছে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন তোমার পালন কর্তা এমন নন যে তিনি জনপদগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও সাইজানা সালাইসাল্লাম যখন তিনি সামুজাতির বসতিতে সামুজাতিকে ধ্বংস করে দেওয়ার পর ফিরে আসলেন তিনি এসে দেখতে পেলেন সেই জনপদ সেই বসতি পরিণত হয়েছে একটি মৃত্যু উপত্যকায় সম্পূর্ণ ফাঁকা একটি শহর তাদের দালান ব্যবহার্য সামগ্রী সব কিছু ঠিক রয়েছে শুধুমাত্র তারা নিজ নিজ ঘরে মরে আছে সাইদানা সাল্লাম সেই উপর হয়ে পড়ে থাকা মৃতদেহগুলোর সাথে কথা বলা শুরু করলেন তিনি বললেন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 আমি তো আমার রবের দেওয়া হিসেবে ওয়াদা দিয়েছিলেন তিনি তাকে বিজয়ী করবেন এবং সেটা সত্যি পরিণত হয়েছে একইভাবে আল্লাহ সুতা কাফিরদের জন্য আজাবের ওয়াদা প্রদান করেছিলেন এ কারণে রাসুল্লাহ সাল্লাহ সেই পরে থাকা দেহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন। তোমরা কি তোমাদের রবের দেওয়া সত্য হিসেবে পাওনি যখন দেখলেন আল্লাহ মরে বলছেন যাদের লাশগুলো পর্যন্ত আপনি কি মৃতদেহগুলোর সাথে কথা বলছেন যা কিনা গেছে রসুল্লাহাম বললেন তারা তোমার থেকেও ভালো করে আমাকে শুনছে কিন্তু এই কথার কোনো উত্তর তারা দিতে তিনি বলেছেন।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 এবং অপমান আরো বহুগুণে বৃদ্ধি পায় সুতরাং সেই পরিস্থিতিটি ছিল একটি বিশেষ পরিস্থিতি যেটাকে কাজে লাগিয়ে এই ব্যক্তি তাদের কাছে আহ্বান করে শিল্পে লিপ্ত হওয়ার কোন সুযোগ নেই আমরা বসতি মাদায়নের সালে এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুক এর মধ্যবর্তী একটি স্থানে তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল্লাহাম তার সেনাবাহিনী নিয়ে সফর করছিলেন এবং সেই সময় তারা সামুদাতির ধ্বংসাবশেষ এবং তাদের জনপথকে অতিক্রম করছিলেন ইমাম আহমদ এই হাদিসটিকে সংরক্ষণ করেছেন যার সনদ হাসান পর্যায়ের আল বিদায়া ও নিহায়াতে ইবন কাসির রহমান তিনি হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি হচ্ছে তাবুক যুদ্ধ গমনকালে লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজরবাসী বাসস্থানে প্রবেশ করতে থাকে আল্লাহ রসুলের নিকট এই সংবাদ পৌঁছালে তিনি লোকজনদের মধ্যে ঘোষণা করে দেন জামাতে সালাদ আদায় করা হবে আমর তিনি বলেন এই সময় আমি রাসুল্লাহ সাল্লাহ সালামের নিকট উপস্থিত হই তিনি তখন নিজের বাহন থামাচ্ছিলেন এবং বলছিলেন তোমরা কেন ওই সমস্ত লোকের বাসস্থানে প্রবেশ করছ যাদের উপর আল্লাহ আজাব নাজির করেছেন গজব নাজির করেছেন এ একথায় একজন ব্যক্তি আশ্চর্য হয়ে বলল ইয়া রাসুদুল্লাহ আমরা তো এই সমস্ত নির্মাণকে আশ্চর্যজনক বস্তু হিসেবে এগুলোকে দেখছি বললেন আমি কি এর থেকেও বেশি আশ্চর্যের কথা তোমাদেরকে বলবো আর তা হচ্ছে এই যে তোমাদের মধ্যেই একজন ব্যক্তি তোমাদেরকে সব ঘটনা বলে দেয় যা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে এবং সেই সমস্ত ঘটনার কথাও বলে যায় যা ভবিষ্যতে সংঘটিত হবে যা ভবিষ্যতে সংঘটি হবে অতএব তোমরা হকের উপর অটল থাকো অবিচল থাকো না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতেও বিন্দুমাত্র পরোয়া করবেন না সুতরাংটি থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রসুল্লাম কখনোই সাহাবিদেরকে উৎসাহিত করেননি এই সমস্ত আজাবে গজবে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোকে পরিদর্শন করার জন্য যদি একমাত্র উদ্দেশ্য হয় সেখানে গিয়ে আল্লাহর ভয়কে জাগ্রত করা এবং আল্লাহর আজাবের ভয়ে ভীত হওয়া ক্রন্দন করা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 সেগুলো তোমাদের উটদেরকে খাইয়ে দাও পশুদেরকে খাইয়ে দাও কারণ এগুলো হচ্ছে অভিশপ্ত আর তোমরা যদি এই সমস্ত স্থানে প্রবেশ করতে যাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো আর যদি কাঁদতে না পারো তাহলে সেখানে প্রবেশ করোনা যেন তোমাদের উপরে সেই শাস্তি এসে না পৌঁছায় প্রশ্ন থাকতে পারে আমরা এই সমস্ত স্থানগুলো দেখে কেন কাঁদব আমরা সেগুলো দেখে আশ্চর্য হবো অতীতের জাতির নির্মাণশৈলী তাদের তথাকথিত সভ্যতা এর উত্তম জবাব হচ্ছে যখন আপনি এই সমস্ত শক্তিশালী জাতিগুলোর ভয়ানক এবং মর্মান্তিক পরিণতি দেখবেন তখন এটাই উপযুক্ত এবং এটাই সঠিক যে তাদের নির্মাণশৈলী আপনার অন্তরে যে পরিমাণ মুগ্ধতা ছড়াবে তার থেকে বেশি আপনি ভীত হবেন কিভাবে তাদের ক্যালাস ভালো ধ্বংস করে দিয়েছেন এবং এটা দেখে আপনি নিজেকে আল্লাহ আজাদ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন এটা আপনার অন্তরে ভীতি সঞ্চার করবে এটা আপনার অন্তরে ভীতির সঞ্চার করবে এবং এ আপনি ক্রন্দন করবেন আর যদি এমনটা হয় যে তাদের বস্তুগত দালান কোঠার ধ্বংসাবশেষ তাদের তথাগিত সভ্যতা দেখে আপনি মুক্ত হয়ে যান বিমোহিত হয়ে যান এবং তারা যে ফাঁসাদ সৃষ্টি করেছিল অন্যায় করেছিল করেছিল মানুষদেরকে হত্যা করেছিল সেটা এবং তার পরবর্তীতে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন সেই বিষয়টা যদি আপনার উপরে প্রাধান্য বিস্তার না করে আপনার মধ্যে অনুভূতি সৃষ্টি না করে শুধু দানকোঠাগুলো দেখে আপনার মধ্যে মুগ্ধতা সৃষ্টি হল বিমোহিত হয়ে গেলেন এর অর্থ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 তারা গর্বাবলম্বন করে ইসলাম রোমান এবং গ্রীক সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে ইসলামিক মাগ্রেব বা আফ্রিকায় তার এমন কিছু মুসলিম নামধারী ব্যক্তিদের সৃষ্টি করতে সক্ষম হয়েছে যারা ইসলাম পূর্ব বর্বর আফ্রিকানদের তথাগিত সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে গর্বাবলম্বন করে আরবে তারা ইসলাম পূর্ব গোত্রপ্রথা আসাবিয়া জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে গর্বাবলম্বন করে এভাবে আমাদের দেশেও অতীতের হিন্দুদের প্রাসাদ কিংবা মূর্তি খুঁজে পেলে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 সেই ফিরাউনের মাধ্যমে আল্লাহাল আমাদের নিকট উপস্থাপন করেছেন বাতিল বা অশুভ শক্তির প্রতীককে অপরদিকে মুসা আলাহিসামের মাধ্যমে আল্লাহ আমাদের নিকট উপস্থাপন করেছেন হক এবং সত্যের প্রতীককে মূস আলাহাম এবং ফিরাউনের মধ্যে যে যুদ্ধ সেটাও ছিল সেই সেটাও ছিল সত্য এবং মিথ্যার চিরন্তন সেই যুদ্ধ যা চলবে কিয়ামত পর্যন্ত ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ সত্যের সাথে মিথ্যার যুদ্ধ অথচ এরপরও যদি আমরা সেই জাহিরি যুগের সভ্যতা সংস্কৃতি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 যেটা আমাদের সামনে থাকবে একদিকে আমরা কোরআনে তাদের ঘটনা জানব এবং বাস্তবিক উপস্থাপন হিসেবে জাতিগুলোর ধ্বংসাবশেষকে আমরা দেখতে পাব।